আহমদুলিল্লাহি কফা ওসালামুন আলা ইবাদহিল্লাফা আম সম্মানিত ক্রিস টিভি বাংলার দর্শক মণ্ডলী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি আমরা ইসলামে নারীর মর্যাদা বিষয় আলোচনা করছি এই শৃঙ্খলাই আমরা আজকে আলোচনা করব ইসলামে বিবাহের মর্যাদা এবং গুরুত্ব বিবাহ কাকে বলে বিবাহ কেমন কী প্রসেসে কী পদ্ধতিতে বিবাহকে আঞ্জাম দিতে হবে এই বিষয়ে কিছু আলোকপাত আপনাদের সামনে আজকে করবো মনে মনে ভাববেন বিবাহ করার কথা কি শেকার বিবাহ ব্যাপারে যদি কিছু শিক্ষা না নেওয়া যায় তাহলে কি বিবাহ হবে না বন্ধুরা আমার মানুষ যদি বলে যে এই দুনিয়ায় হাজার হাজার নারী আছে আমি একটা কোনো নারীকে চয়ন করে নেব আমি আমার সংসারে নিয়ে এসে সংসার পেতে দেব। যদি এটা হয় তাহলে এটা হবে ছেলে খেলা এটাতে সেই মর্যাদা হবে না যেই মর্যাদা ইসলাম দিতে চাইছে এখানে ওই সুখ পাওয়া যাবে না যেই সুখ ইসলামী রীতি অবলম্বন করতে গেলে পাওয়া যাবে এটাকে বিবাহ বলা যাবে না এটাকে কুড়িয়ে পাওয়া একটা ধন বলা যাবে কুড়িয়ে পাওয়া ধনের উপর থেকে যখন মোহ কমে যাবে তখন বাড়ির বাইরে তাকে ফেলে দেওয়া যাবে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন যে নিকাহ নামের একটা রিস্তা একটা সম্পর্ক ইসলাম আবিষ্কার করেছে এবং এইটাকে কঠোরভাবে মানতে বলেছে যাতে লুকিয়ে রয়েছে সুখ যার মধ্যে লুকিয়ে রয়েছে শান্তি যেখানে দাম্পত্য জীবন হবে সুখের এবং আনন্দের তাই নিকাহ নামের বস্তুটির আমাদের ইসলামের ভেতরে প্রচুর গুরুত্ব রয়েছে এবং এই গুরুত্বকে কেউ বুঝতে পারেনি এবং এটাকে কেউ গুরুত্ব দিয়ে দেখেনি ভাবেনি বলেই পশুদের মতো আদান প্রদান পশুদের মতো জীবনধারণ পশুদের মতো সম্পর্ক কায়েম করার ফলে ইউরোপে হাজার হাজার রমণী আজ উচ্ছিস্টের মতো পড়ে আছে আমেরিকায় হাজার হাজার রমণী এই বিবাহ নামক পথটিকে বে সাংসারিক জীবন গঠন করতে পারেনি বলে আজ দ্বারা এতটাই বেশি হয়েছে পুরুষদের কাছে যে তাদের দিকে চোখ তুলে তাকাবার আর কেউ নেই তার আশ্রয়ের কোথাও জায়গা নেই কেমন যেন বেসাহারা জিন্দগি কাটাচ্ছে মায়ের বাড়ি তো মায়ের বাড়ি বাবার বাড়ি তো বাবার বাড়ি কোনোদিন একজন রমণীর জন্য বাবার বাড়ি আজীবনের আস্তা নয় তার একটা ঠাঁই হবে সেই ঠাঁই হচ্ছে স্বামীর বাড়ি স্বামীকে চয়ন কল্পে যখন ইসলামকে এড়িয়ে মন মতো রীতি এবং নীতিকে অবলম্বন করা হয়েছে তার কুফল খুব তাড়াতাড়ি দেখা গেছে যে উজার হয়ে গেছে সংসার বিলীন হয়ে গেছে তাদের মধ্যে কার মায়া মমতা কোথায় কে স্ত্রী আর কোথায় কে পুরুষ কে স্বামী আর কে স্ত্রী কোন তার ঠাঁই ঠিকানা কিছু নেই নাবি বলছেন তোমরা দাম্পত্য জীবন কায়ে কর বিবাহর মধ্যে দিয়ে এখানে আছে এহতেরাম এখানে আছে সম্মান এখানে আছে এক অপরের প্রতি মর্যাদা প্রদর্শন তাই বলছেন এই পথে এসো আমার নাবী বিশ্বনাবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন এর অর্থ কি নভি বলছেন হে যুবকের দল যাদের সামর্থ্য আছে তোমরা তারা বিয়ে করো কিসের সামর্থ্য যার ভেতরে যৌন ক্ষমতা আছে সে বিয়ে করো যার কাছে বিয়ে করার খরচ খরচা আছে সে বিয়ে করো যার কাছে তার স্ত্রীর খাওয়া দাওয়া খোর যাবতীয় টাকা পয়সা সে যোগান দিতে পারবে সেই ব্যক্তিকে বলা হচ্ছে সেই জওয়ানকে বলা হচ্ছে বিবাহ করো তাহলে এখানে আল্লাহ রসুল বলছেন বিবাহ করতে এই পথে নারীকে সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে ওইভাবে কুড়িয়ে এনে আট দিনের জন্য মর্যাদা দিয়ে দশ দিনের দিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা একদম নয় ইসলামের ঘোর বিরোধী যুবক সম্প্রদায়কে আল্লাহ নাবি ডেকে বলছেন তোমাদের ভেতরে যদি যৌন ক্ষমতা থাকে স্ত্রীকে মোহর দেওয়ার ক্ষমতা থাকে তার খোর পোষের ক্ষমতা থাকে তাহলে তোমরা তাকে বিয়ে করে আনো বেড়াদান ইসলাম এই বিবাহর ব্যাপারে আরও কিছু নিয়ম আল্লাহ তালা বেঁধে দিচ্ছেন কেমন জাগে তুমি তোমার সহধর্মণী হিসেবে বাছাই করবে তাকে ফুটপাথে এক নজর দেখে নিলাম वि लागिए दिल नाई तरह बेबारे सिद्धांत ने आगे भलोक भेबे नीते बेस किसू जिन देखे नार व्यवहार कम चरित्र केम तर वंश केम तर रूप सौंदर्य कैमन तर लेखा पढ़ा कतटूक गुणगुल अंत पक्षे विचार करते ही सिद्धान क्या जो एक खूब बड़ चुक्ति सम्पादन करते जा चुक्ति खेला नई যে আজ করবো আর কাল ভেঙে দেব তাই আল্লাহর নবী বলছেন তোমরা যখন বিয়ে করতে যাবে বিয়ে করার আগে যাকে তোমরা প্যাগাম দেবে তাকে তোমরা দেখে নাও তাকে দেখে নেওয়ার কথা বলা হলো এবং সেই জায়গাতে আল্লাহ নবী বলছেন তুন কাহুল মারা তোলে আর বাইন লে মা লেহা বলে জামালেহা বলে হাসা বেহা বলে দিনে হা একটা মেয়ে ছেলেকে দেখতে গেলে তার ধন দেখো রকম তার কাছে মাল আছে কীরকম তার কাছে ধন আছে তার সৌন্দর্য দেখো মেয়ে ছেলেটি কেমন মেয়েটা দেখতে ভালো সুন্দরী মেয়েটা যদি সুন্দরী হয় বাছাই করো তার বংশ দেখো কেমন বংশ এই মেয়েদের বংশে নামাজিদের সংখ্যা আছে এই মেয়ে যে মেয়ের যে বংশ সেই বংশের লোকেরা ভদ্র না অভদ্র এরা শরীফ না শরীফ নয় এদের ভেতরে ইসলামী দরদ মায়া মমতা কেমন আছে এদের জীবন ধারণগুলো ইসলামী কৃষ্টি কালচারের মধ্যে হয় না এরা পাশ্চাত্য ঘেঁষা এরা এমন নতুনত্বর মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে যে তাদের নামগুলোই হয়তো ইসলামী নাম আছে বাকি তাদের বাড়িতে আচার আচরণ ইসলামী কিছু নেই এটা ভালো করে দেখে নাও তারপরে দেখো তার ভিতরে দিন আছে কি না দিন দেখলাম তার বংশ দেখলাম তার মাল দেখলাম তার সৌন্দর্য দেখলাম एर नाभिजी बोल माल जो कम दिन जो भलो पवा सौंदर्य एक कम है तरह जी धर्म बस तुम एक धर्मपरियणा मेले के अग्राधिकार दाओ तरह से तुम पैगाम पोचाओ मे ऐले तुम विये तुम्हार संगीनी बनाओ क्या दिन थकते गी जिनगुल आप सुधरे जाम पराय स्त्री होते ग्य अभाव ओर्म पुषिए देवे এতটুকু ইসলামের ভেতরে ক্ষমতা আছে তার জন্য নাবিজি বলছেন কোনো একটা মেয়ে ছেলের কাছে যদি দিন পাওয়া যায় বাকিগুলো যদি কমই পাওয়া যায় তাহলে তার তাকে দিনের ভিত্তিতে তুমি চয়ন করো এবং তাকেই তুমি বিয়ে করো আর এও আল্লাহালা বলে দিচ্ছেন তুমি যুবক হিসাবে তুমি অর্থশালী হিসাবে তোমার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী প্রয়োজন বোধে তুমি যদি মনে করো এক স্ত্রী আমার জন্য যথেষ্ট নয় বরং আমার দ্বিতীয় স্ত্রীর দরকার আছে তাহলে তুমি দুটো বিয়ে করতে পারো যদি মনে লাগে না আমার দুই স্ত্রী আমার জন্য কাফি নয় তাহলে আল্লাহ রবুল আলমিন বলছেন তিনটাও বিয়ে করা যায় তিন যদি সাফিসিয়েন্ট মনে না হয় তার যদি প্রয়োজন মনে লাগে তাহলে সে চারটা বিয়ে করতে পারে চার পর্যন্ত বিয়ে করতে পারে এই পারে কথাটা আর করো কথাটাতে আসমান জমিনের তফাত আছে পারে এবং করো করোটা হচ্ছে আদেশ পারেটা হলো সুযোগ কোরআনে করিমের ভেতরে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এক থেকে চার পর্যন্ত তুমি করো বলে আল্লাহ তালা আদেশ দেননি এই আয়াতাকে সামনে করে কত মূর্খ লোকেরা আমাদের কাছে এসে প্রশ্ন ছুড়ে ইসলাম তো চারটা বিবাহ করতে বলছে इसलम तो थाकते एक सुखे ती संसार बोलने ना इसलम चार चार्टा वि मुसलमाना चार्टा विख्या सठीक व्याख्या एक खुणि अपनारामने दीची अपनी संगे थकून सामान्य एक बिरतर पर आबाद सामने फिर आसाल्ला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 তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি কাল রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় marriage or divorce. The the to yeah. divorce solution or problem join family system heaven or hell you choose beauty wealth family status virtue decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাগিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশের ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় हरामोका बजी आरोप सूद मुक्त वाणिज्य नीति आल्लासोल सूद के हराम घोषणा कर খারাপ ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে আর না অত্যাচারিত হবে জানুন বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান দেখুন ইসলামী অর্থনীতি আজ রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে Peace TV Banglai Islamic International School presents The Stars of Future The Dice of Future Today I'll be talking about Dawatul Islam and inodation toward Islam Watch Faisal Kokan Ismail Khan Zaid Sheikh Subayba Subharibala Amreen Sheikh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 সঙ্গে তার জন্য আপনাকে ধন্যবাদ কথাটা বুঝতে পারিনি বলে আমি ইসলামকে এলজাম দিচ্ছি এর ব্যাখ্যাটা আমার মগজে আসেনি বলে আমি ইসলামকে বদনাম করছি তুমি পারলে করো প্রয়োজন হলে করো প্রয়োজন না হলে না করো বরং আল্লাহ তালা বলছেন তুমি যদি তাদের ভেতরে ইনসাফ করতে পারবে না বলে তোমাকে আশঙ্কা মনে হয় যে আমি যদি দুটো বিয়ে করি তাহলে মনে হয় আমি ইনসাফ করতে পারবো না তোমার যদি ভয় জাগে মনের ভেতরে যে আমার দ্বারা ইনসাফ সম্ভব নয় ফাওয়েদ আসান তুমি একটা বিয়ে করো তাহলে আপনি আর কি বলতে যাইছেন। এর থেকে আর ভালো কথা কি হতে পারে যে তুমি যদি তাদের ভেতরে ইনসাফ কয়েম করতে না পারো তাদেরকে এক নজরে দেখতে না পারো তাহলে তুমি একাধিক বিয়ে না করে একটাই বিয়ে করো এটাই তোমার জন্য ঠিক আছে তাহলে কথাটা কত চমৎকার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করলেন এই কথাটাকে যারা ইসলাম সম্পর্কে কটুক্তি করে তারা যদি অন্তত ইংরেজি ভার্সানে কোরআন মাজিদের তরজমাটা পড়ে নিত বাংলা ভার্সানে সুরা নিসার এই আয়াতটাকে একবার খুলে তার তর্জমাটা যদি পড়ে নিত তাহলে আমার দাবি ইনশা তাদের মগজের ভেতরে যে বাজে কথাগুলো বাজে তথ্যগুলো লেখা আছে সেগুলো ডিলিট হয়ে যেত কিন্তু খুলে দেখার অবকাশ নেই এলজাম দেওয়ার খুব সুযোগ আছে অপবাদ বলার সময় আমার আছে যখনই মনে হলো একটা টুপিধারী মুসলিম দেখলাম আরে তোমাদের তো কাজ হলো এই যে লোককে চারটা করে বিয়ে করতে হবে বলা কিন্তু যদি এমনও পজিশন তৈরি হয়ে যায় তো তাহলে সেই দিন যদি বলি না দুইটা বিয়ে করা তার জন্য দরকার এখন তো সেদিন আপনি কি বলবেন আমার স্ত্রী আমি বিয়ে করেছি সে এখন প্যারালাইসিসে ভুগছে তাহলে ওই অবস্থায় আপনি কি বলবেন এটা আপনার মানবিকতা যে তাকে তালাক দিয়ে দেবেন আর একটা স্ত্রীকে আপনি বিয়ে করে আনবেন তার সেবা করুন তার শুশ্রূষা করুন তার চিকিৎসা করুন এবং সে যে চারিদিক দিয়ে অপারগ তার জন্য আপনাকে সংসারে একটা রমণীর দরকার আপনি আর একটা মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে আসুন কি দরকারটা পড়ছে না পড়ে না আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না যে আপনি চারটা করবেন না তিনটা করবেন না কটা করবেন ইসলাম যে যুক্তিটা আমাকে দিয়েছে সেই যুক্তিটার সাথে আপনি একমত না একমত নন যদি আপনার দ্বারা ইনসাফ করা সম্ভব না হয় তাহলে আপনি একটাই বিয়ে করুন চারটা বিয়ে করা ইসলামে অনিবার্য নয় অনিবার্য নয় বন্ধুরা আমার নভিজি বলে দিচ্ছেন খবরদার যেমন আমি নটা বিবিকে একই সময় নিয়ে বসবাস করেছি আমি সবকে এক নজরে দেখেছি সবাইকে সমান দেখেছি কাউকে আমি কিছু বেশি দিয়েছি কাউকে আমি কিছু কম দিয়েছি এমনটা আমি করিনি এবং শেষের বেলায় নাবিজি বলেছেন আমি আয়েশাকে বেশি ভালোবাসি ভালোবাসা জিনিসটা হচ্ছে অন্তরের জিনিস এটা নয়। তাই তিনি মাঝে মাঝে আল্লাহকে বলতেন দরখাস্ত করে আমার আল্লাহ আয়েশার প্রতি এর জন্য যদি তুমি আমাকে ক্যামতের দিন ধর পাকড় করো তাহলে আমার কি হবে আল্লাহ রবুল আলামিন তাকে এই জবাব দিয়েছেন যে ভালোবাসা জিনিসটা হচ্ছে অন্তরের এটার মানুষের ইচ্ছা থাকে না এটা ইচ্ছার বাইরের জিনিস কাজে ওইখানে আপনাকে আসামি বানানো হবে না বাকি আদান প্রদানের ক্ষেত্রে বাকি সামান দেওয়ার ক্ষেত্রে তার খরফোস দেওয়ার ব্যাপারে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তাদেরকে সমান নজরে দেখতে হবে এই কথাটাই আল্লাহ রাবি বলছেন আর বলে দিচ্ছেন আল্লাহ রাবুল আলামিন। তুমি বিয়ে করলে ডবল বিয়ে করার পর প্রথম স্ত্রী বলে ভুলে গেলে ওর চোখ তুলে তাকাবে না ওর বাল কি খেলো আমি তা দেখবো না और ईदे समय वो कपड़ लागे शाड़ी लागे ब्लाउज लागे वही बेपारे भ्रुक्षेप नहीं ख्याल नहीं आल्लावधान बताजा रुहाल मोहाले एक गाचे डाल जो एक भेगे जाम झुलंत अवस्थाई थे एक लेगे आ खे पड़े जा रस पाना जर तजा होता भेगे ग लेगे आसे पड़े जाए ना पर्याप्त परिमा रसो पाना এমন একটা ভাঙা ডালের মতো করে ওই স্ত্রীটাকে তুমি রেখে দিও না যে সে মনের আবেগ নিয়ে সে ডুকরে ডুকরে মরছে আর আপনি স্বামী হিসাবে ঠিক আছেন কিন্তু তার অধিকার তার কাছে পৌঁছে যায় না আপনি তাকে ওই শুকনো ডালের মতো করে ঝুলিয়ে রেখে দিয়েছেন ও বিবি থেকে বাদও নয় আরও আপনার সঠিক বিবিও নয় যখন নতুন যেটা বিবি এসেছে সেটাই হচ্ছে আপনার কাছে সব ওটাই হচ্ছে আপনার মধু ওটাই হচ্ছে আপনার স্ত্রী আর ওকে নিয়ে যত আপনার দিন আর রাত আনন্দ উল্লাস বাকি আগের সংসারের যেটা স্ত্রী সেটা আপনার যেন কেউ নয় অনেক দূরে চলে গেছে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় সাবধান করে দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন কোনো মেয়ে ছেলেকে শুকনো পাতার মতো করে খসে পড়া পাতার মতো করে এমন অশুভ আচরণ খবর দাঁড় করবে না কোনো পুরুষ এবং আমার নবি जनाबे सल्लल्लाहु जाना मोहम्मद स्त्री तुम्हारे बेस ओ सब हो जाए जदि किच नाई तुम मने रेखो तुम्हार देहर दूट अंश दूटो स्त्री मान तुम्हार देहर दूट अंश একটা ডান অংশ একটা বাম অংশ এই ডান অংশ আর বাম অংশের মাঝখানে তোমার যদি কোনো রকমের কার চুপি হয় তোমার দ্বারাই যদি কোনো রকমের বৈষম্য হয় অধিক আর দিতে গিয়ে একে তুমি দিয়েছ এক ওকে তুমি দিয়েছ আর এক পুরাতন স্ত্রী হয়েছে বলে তার জন্য আসছে পঞ্চাশ টাকা দামের শাড়ি নতুন স্ত্রী বলে তার কদর বেশি করে আপনি তার জন্য এনে দিলেন দেড়শো টাকার শাড়ি प्रसाधन सामग्री तार्ज आईश टीविर जन आससे प्रसाधन सामग्री बीस चल्लिस टीता दिए जा दी दूटो देहर अंग के एक देखें एक चोखे और एक देखें आक चोखे एकजुन संगे अपन मधुर व्यवहार आकजुन संगे अपन विषक्त व्यवहार यही जी आपनर दिन जा यही जदिनी स्त्री मध्य कान बैषम्य करें कत सांघातिक बाणी उच्चारण करा जा रा शुदू एलजाम लागान डबल विवाह डबल विवाह जाएज ने ना, ना जाएज करा ठीक नई ना कराट बसि भलो अनेक जुक्ति देखान ते इस इसलमी आदब कायदा जेने जेने पर ताोचन नामते बसी विवाह करते जा তাদেরকে আল্লাহর এই কানুনকে আগে জেনে নিতে হবে নেওয়ার পরেই তাকে তার সিদ্ধান্তে আসতে হবে আল্লাহর কানুনকে না জেনে মনের হরসে মনের উল্লাসে ইচ্ছা জাগলো বিয়ে করে নিলাম ইনসাফ দিতে পারব না তাহলে সে যেন নিজের বরবাদি নিজের হাতে ডেকে না আনে কি বলছেন নাবিজি শিক্ষ হু শাহতুন ইয়মাল কেয়ামতে এই লোকটাই আসবে কেয়ামতের দিন সেদিন দেখা যাবে আধখানা দেহ দাঁড়িয়ে থাকবে কেমতের দিন লোক জিজ্ঞেস করবে এটা কে এই জমিনে আছে না এর কারণ না বিজি বলছেন এই লোকটা সেই লোকটাই যে লোকটা তার দেহের দুটা অঙ্গ ছিল অর্থাৎ তার স্ত্রী ছিল দুটা একজনকে সে কি করেছিল তার সাথে প্রাপ্য ব্যবহার দিয়ে ভালো সম্পর্ক কয়েম রেখেছিল আর একজনকে শুকনো পাতার মতো অতিরিক্ত মনে করেছিল তার প্রয়োজন মনে করেনি তাকে গুরুত্ব দেয়নি এবং তাদের দুজনের ভেতরে ইনসাফের ভিত্তিতে বরাবর করে আদান প্রদান করতে পারেনি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই গ্রেফতার করেছেন তাহলে যদি প্রয়োজনের তাগিদে আমার ডবল স্ত্রী হয় আপনার ডবল স্ত্রী হয় তাহলে আগে ইসলামের কানুনকে জেনে নিতে হবে নেওয়ার পরেই সেদিকে যেতে হবে ইসলাম আপনাকে বাধা দেই না আর আপনাকে অনিবার্য করে আপনার ঘাড়ে চাপিয়েও দেয় না হ্যাঁ করতেই হবে এমন কথাটা নয় আর বিবাহের মধ্য দিয়ে আমি নারী জাতিকে মর্যাদা দেওয়ার কথা বলেছি এই পথ দিয়েই তাকে মর্যাদা দেওয়া যাবে অন্য পথ দিয়ে নারীকে যদি আমি হাজার বার হাজার বার করে বলি তোমাকে ইজ্জত দেবো তোমাকে সম্মান দেব তোমাকে মান দেব তোমাকে জমি দেব তোমাকে গাড়ি দেব তোমাকে বাড়ি দেব। এবং পথটা কিন্তু বিবাহের নয় এমনি এমনি বন্ধুত্বি করে তাকে নিয়ে এসেছি যেমন ইংরেজিতে আজকাল বলা হচ্ছে লিভ টুগেদার সঙ্গে বসবাস করবো বলে তাকে নিয়ে চলে আসলাম এতে সুখের জীবন হবে না। নাভি বলেছেন বিবাহের ভেতরে দুজন বন্ধু অর্থাৎ স্বামী স্ত্রী যে বন্ধুত্বালি প্রকাশ করে এই বন্ধুত্বালি কোনো দিক থেকে আর আসতে পারে না সম্ভব নয় টাকা দিয়ে নয় পয়সা দিয়ে নয় গাড়ি দিয়ে নয় বাড়ি দিয়ে নয় বিবাহের ভেতর দিয়ে যেই মধু যেই সম্প্রীতি যেই সম্পর্ক তৈরি হবে অন্য কোনো দিক দিয়ে তৈরি হবে না তাই নাবিজি দেখতেও বলেছেন ভাবতে বলেছেন তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে বলেছেন বিবাহের মশলাটা এক সিডিং এ হয়ে যায় না এইজন্য আমাদেরকে কয়েক সিডিং করতে হয় দেখতে হয় বুঝতে হয় ভাবতে হয় আবার দেখার নাম করে এমন বাজে ব্যবহার যেন না হয় যিনি বিবাহ করবেন তিনি নিদিবিলিতে দেখে নিচ্ছেন যে তুমি তো আমার হব ইস্ত্রি তুমি আমার সাথে দেখা করো আমাদের আজকাল আধুনিক পরিবারে হচ্ছে কি মেয়ে দেখা দেখাদেখি করার পরে বিয়ের পালা অনেক দূরে আছে ছেলে চলে আসছে হব শ্বশুরের বাড়ি এসে তার হব ইস্ত্রির সামনে দাঁড়াচ্ছে তার হাতের খানা খাচ্ছে ওকে আলাইক সালাইক করছে এমন পর্যন্ত একটা নতুন নীতি এসেছে তাকে বলছে আশীর্বাদ আশীর্বাদ দেওয়ার জন্য মেয়ে ছেলের হাতে আংটি পরিয়ে দিচ্ছে ছেলে মেয়ের হাতে আংটি পরিয়ে দিচ্ছে দিয়ে এটা আশীর্বাদের অনুষ্ঠান করছে কেউ বলছে একে বলা হয় বাগদান তাহলে একজন ছেলে বিবাহ করবো বলে তার হব স্ত্রীর গায়ে আগাম এমনি করে যে হাত লাগিয়ে দিবে বার দেগার খবরদার নয় খবরদার নয় এত বড় ওয়ান নাই কোনো মা বাবা যেন করতে না দেয় এত বড় কোনো যুবতী যেন তার হবস্বামীকে করতে না দেয় এত বড় নাই কোনো যুবক যেন করতে না যায়, কেন যে ইসলামের ভেতরে বিবাহটা হচ্ছে অত্যন্ত পবিত্র পবিত্র রেস্তাকে পবিত্র করেই আঞ্জাম দিতে হবে এবং এর ভেতরে সামান্যতম গান্ধেগি সামান্যতম ময়লা কোন রকমের একটু দোষ একটু ত্রুটি যেন না এসে যায়। তার প্রতি আমাদের উভয় পক্ষকে নজর দিয়ে রাখতে হবে তাহলেই হবে যে আমি বলেছিলাম গোড়াতে বিবাহের মধ্য দিয়েই আমাদেরকে নারীদের ইজ্জত দিতে হবে এতে নারীর ইজ্জত প্রতিষ্ঠিত হবে আর বিবাহের পূর্বে যদি এমন সম্পর্ক কায়েম হয়ে যায় তাহলে হতে পারে বিবাহ পর্ব আসার আগে আগেই ভেঙেও যেতে পারে বিবাহ পর্ব সম্পন্ন হলো না তার আগে আগেই আমি ওকে বাদ দিয়ে দিলাম আমার চয়েসে আসলো না কেন এইজন্য আসলো না যে মেয়ে ছেলেটাকে যখন আপনি বিবাহের আগে টাচ করে নেবেন হতে পারে আপনার মনের ব্যাপারে যতটুকু তৃপ্তি পাওয়ার ছিল ততটুকু তৃপ্তি হলো না তখন ঘৃণা জন্মে যেতে পারে এই ঘৃণার পথটাকে খুলবেন না এবং বিবাহের আগে এমনভাবে নিরিবিলিতে মুলাকাত করার অধিকার নেই তার চেহারা পর্যন্ত দেখার অনুমতি আছে হাত পর্যন্ত দেখার অনুমতি আছে এভাবে দেখে তার পরীক্ষা করবেন তার খবর নিয়েই সিদ্ধান্ত নেবেন এর বেশি অতিরিক্ত নয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এভাবেই যেন বিবাহের কাজ আঞ্জাম দেওয়ার সমতি দান করেন এবং ইমানই জিন্দগি আমাদের দান করেন এই রেখে এখানেই ইতি করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত উপাসনা আল্লাহ একমাত্র আত্মসমর্পণ্লাম আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের অনুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নমাজ যাচ্ছে।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 কেন আল্লাহর সুন্দর নাম নিয়ে মোমিন করে প্রত্যেক কাজের আরম্ভ ইসলামের প্রধান স্তম্ভ প্রতি শনিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে পিস বাংলায় আমার গাইড বুক হবো কোনটা পবিত্র কোরআন এবং সুন্দর অনুষঙ্গ এই দুইটা হবে আমাদের চলার পথ অন্য কোন পথ হবে না कत भ समस्त दावत इी दावत सफलत पद्धति आज रारोटे बांगलेशे और साढ़े आग एगारोट भारत पीस टी डायलग डायलग